মা আরুর রহমতুল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন আমি একবার বারাজা নামক স্থানে আবুজর রাজু আলাহের সঙ্গে দেখা করলাম তখন তার পরনে ছিল এক জোড়া কাপড় আর তার বৃত্তের পরণেও ছিল ঠিক একই ধরনের একজোড়া কাপড় আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন একবার আমি জনৈত ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন আল্লাহ রসুল সাল্লাম আমাকে বললেন আবু জ্বর তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনো অন্ধকার যুগের স্বভাব বিদ্যমান জেনে রেখো তোমাদের দাস দাসী তোমাদেরই ভাই আল্লাতালা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন তাকে নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তাকেও তাই করায় তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক जो एम कष्ट क्या करते दाओ तुम्हारो तरह सहयोगित कर